জাবির রজিয়াল্লাহ ত আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার পথে ভিন্ন পথে আসতেন ইউনুস ইবনু মুহম্মদ রহমতুল্লাহ আলহি আবু হুরাহাহ রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে হাদিস বর্ণনায় আবু তুমাইলা ইয়াহ ইয়া রহমতুল্লাহ এর অনুসরণ করেছেন তবে জাবির রাজি আল্লাহ তাল্লাহ্ন হতে হাদিসটি অধিক তরশুদ্ধ